الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد عبده ورسوله اللهم صلي وسلم وبارك على عبدك ورسولك محمد লা পৃথিবীর সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালাকাত আজকে যে বিষয় আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ তালার ওয়ালি হওয়ার গুণাবলি কিভাবে আল্লাহ তালার ওয়ালি হওয়া যায় এ বিষয়টি আজকে আমাদের আলোচনা প্রসঙ্গ ইনশাল্লাহ আল্লাহ তালার ওয়ালি হতে পারলে মানুষ তার জন্য বিশাল মর্যাদা রয়েছে কোরআনে পা কে আল্লাহ বলেছেন আল্লাহ জেনে রাখো যারা আল্লাহ তালার ওয়ালি তাদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ তালার ওয়ালিদেরকে আল্লাহ তালা কিভাবে নিজ হাতে সাহায্য করেন সে কথা আল্লাহ তালা সুর আল বাকারাতে বলেছেন আল্লাহ ওয়ালিউল্লা দিন আহ মানু ইজুহম মিনা জুলু মাহ ইলানুর আল্লাহ হচ্ছেন মোমিনদের ওয়ালি যারা ইমানদার তাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ মোমিন আল্লাহ তালার ওয়ালি আল্লাহ তালা মোমিনদের ওয়ালি বেলায়া এই সম্পর্কটা দুইজনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নেক বান্দার প্রতি এই বেলায়া আল্লাহ নিজে ওয়ালি এবং মোমিন আল্লাহ তালার ওয়ালি তাদেরকে আল্লাহ তালা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করে দেন তাদের অন্তরে নূর ঢেলে দেন তাদের সদরকে আল্লাহ তালা প্রশস্ত করে দেন তাদের সিনাকে ইমানে নূর ঢুকে সেখা থেকে আলোকিত করে দেয় তাদেরকে আল্লাহ তালা অন্ধকার গুনার সকল রাস্তা থেকে সরিয়ে এনে নূরের সেরাতের উপরে দিনের উপরে শরীয়তের উপরে দাঁড় করিয়ে দেন আর যারা উল্টো অল্লা দিন আউলিয়া আহমদ তো আগুত ইখরাজ আহমিন নূরে ইলাত দুলুমাত আর যারা কাফের তাদের আউলিয়া তাদের বন্ধু তাদের সাথী হচ্ছেন তাগুত তাদের হেলপার হচ্ছে তাগুত তারা তাদেরকে উল্টা নূর থেকে আলো থেকে দুলুমাত অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহ তালা ওয়ালি এর অর্থ আল্লাহ তালা অভিভাবক গার্ডিয়ান বিপদে আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায় সাহায্য পাওয়া যায় কোনো বিপদ দেখলে যিনি এগিয়ে আসেন উদ্ধার করতে তিনি হচ্ছেন আমাদের ওয়ালি আর এই সম্পর্ক রাখার কারণে মমিন আল্লাহ তালার ওয়ালির মর্যাদা লাভ করে আল্লাহ তালার ওয়ালি হওয়ার জন্যে ইমান এবং তাকুয়া লাগে যারা আল্লাহ তালার ওয়ালি হয়েছে ইমান এবং তাকুয়ার দুটো কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ ইনা আউলিয়া আল্লাহ আলাইহিম আল্লাহমিয়াহ আল্লাহন আমানু ও কেন ইয়ার তাকুন সেখানে আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে এবং যারা তাকোয়া পথ ধরে চলেছে যারা তাকোয়া অবলম্বন করেছে তাহলে ওয়ালি হওয়ার জন্য সেই লোকটার ইমান উঁচু হওয়া লাগবে ইমানের লেভেলটা খুব হাই হওয়া লাগবে আর তার তাকোয়া থাকা লাগবে তাকোয়া অর্থ কী তিনি খুব বুজর্গ এটা আমরা সজাগ কথা বুঝি তিনি মোত থাকি তিনি খুব বড়ো বুজর্গ বুজুর্গ অর্থ কী বুজুর্গ অর্থ তো মুরব্বী মুরব্বী হলেই হবে না বয়সে বেশি হলেই হবে না অথবা কোনো ডিগ্রিধারী আলিম হলেই হবে না তাকওয়া অর্থ হচ্ছে তিনি আল্লাহ তালা সকল হুকুমকে পালন করেন যে সমস্ত হুকুম আল্লাহতালা মানুষকে দিয়েছেন করতে বলেছেন সবগুলো করেন আর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছেন যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকেন তিনি হচ্ছেন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি বা কেন ইয়ার এই ইমান যখন সঠিক পর্যায়ে তার ভিতরে ইমান আকিদা মজবুত থাকে তার একই পাকাপোক্ত হয়ে যায় আর তার ভিতরে তাকুয়া থাকে তখন সে অলি পর্যায়ে পৌঁছে যায় ওলি হওয়ার জন্য কোনো বংশের সিলসিলা লাগে না ওলি হওয়ার জন্য কেউ দাবি করতে পারে না অলি হওয়ার জন্য ডিগ্রিও লাগে না আল্লাহ আল্লাতালার ওলি হওয়ার সার্টিফিকেট কেউ পাবে না কেউ দাবি করতে পারবে না কেউ নিজে দাবি করতে পারে না যে আমি ওয়ালি তাহলে মনে করতে হবে সে নিজেই গোমরা হয়ে গেছে আর কারো পক্ষ থেকে অমুক সাহেব ওয়ালি এইটা পরিষ্কার করে দাবি করে বলা এ সুযোগ আমাদের নেই কারণ আমরা জানি না কে ওয়ালি হতে পেরেছে আমরা অনেকে সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি শুধু আল্লাহ তালা বলেছেন ফল আজাকু আনফুসাকুম তোমরা তোমাদেরকে সার্টিফাই করো না সার্টিফিকেট দিও না তিনি ভালো করে জানেন কার ভিতরে বেশি তাকওয়া আছে কিন্তু কোরআন এবং হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েছেন রাস্তা দেখিয়েছেন আমল কথা বলেছেন কোন আমল করলে আল্লাহ তালা কাছে ওয়ালি হওয়া যায় আল্লাহ তাল্লাহ কিভাবে ওয়ালি হওয়া যায় সেই হাদিসটি একটি হাদিসে কুদ্সিতে তিনি আমাদের কাছে পেশ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজি কুদ্সিতে বলেছেন আল্লাহ তালা বলেছেন ওনাকে যে মান আহদালি ওয়ালিয়ান ফাকাত আহদান তুহুর্ যে ব্যক্তি আমার কোনো ওয়ালিকে দুশ্মনি করলো আমার কোনো ওয়ালির সাথে দুশ্মনী করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম আর ওমা তাকার ইলাইয়া আবদি আমার বান্দা আমার কাছে আসার জন্য যে আমলগুলো করে তার মধ্যে সবচেয়ে জরুরি আমল মিমাফত আলাইহে সবচেয়ে জরুরি আমলের মধ্যে এই আমলগুলো আছে যেগুলো তার জন্য আমি ফরজ করে দিয়েছি ফরজের চেয়ে বড়ো কোনো আমল নাই আল্লাহ তালার ওয়ালি হওয়ার জন্য ফরজ আমলগুলোকে সুন্দর করে করে আমল করতে থাকে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য যিনি চেষ্টা করেন তার সর্বপ্রধান কাজ হচ্ছে আল্লাহ তালার ফরজ ইবাদতগুলোকে খুব এহতমামের সাথে আদায় করা তারপরে আমার বান্দা আমার কাছে আমার জালাইয়া তা কার্রব ইলাই আমার আরও কাছে আসতে থাকে ফরজ পরে পরে বিন্না আফেল বেশি করে শূন্যত নফরের দিকে আসতে থাকে ফরজের পরে বান্দা অলি হওয়ার জন্য সুন্নতের দিকে বেশি করে ছুটে নফরের দিকে বেশি করে ছুটে নফল আদায় করতে করতে বান্দা আল্লাহ তালার অনেক কাছের হয়ে যায় যখন এত নফল এবাজত শুরু করে দেয় ফরজের পরে এবাজত করতে করতে তখন আল্লাহ তালা তাকে মহাব্বত করা শুরু করে দেন হাতটা ওহেব্বাহ যে তাকে মোহাব্বত করা শুরু করে দেই আর আমি যখন তাকে মোহাব্বত করি আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার হাত হয়ে যাই আমি তার পা হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে স্পর্শ করে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে কোনোদিকে যাই আর তাকে আমি যখন এই পর্যায়ে নিয়ে আসি মোহব্বত করতে করতে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তার এই চাওয়াকে কবুল করে ফেলি কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করলে আমি তাকে সেখান থেকে আশ্রয় দিয়ে দেই তার কোনো দোয়াকে আমি প্রত্যাখ্যান করি না এই হাদিসটি হাদিসুল বেলাইয়া বলা হয়ে থাকে এই হাদিসটির কিছু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এবং এখানেই গুণগুলো বলা আছে কোন কাজ করলে একটা লোক আল্লাহ তালা ওয়ালি হতে পারে এবং এই হাদিসের মেলাইয়ার মধ্যে আল্লাহ তালা যে শুরু করেছেন যেই ব্যক্তি আমার ওয়ালির সঙ্গে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এই বাক্য থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যদি কোন লোক আমাদের কাছে মনে হয় যে লোকটা দিনদার লোকটার আমল ভালো তিনি একজন সৎ এবং তিনি আল্লাহ আল্লাহতালার অনেক ইবাদত করেন এবং তিনি খুবই সব দিক থেকে আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন আমরা যদিও কাউকে সার্টিফিকেট দেবো না কিন্তু আমরা ধারণা করতে পারি আশা করা যায় লোকটা ভালো এই জন্য বলে কিছু কোনো লোকের যদি ভালো বলতে হয় একেবারে ওয়ালি বানাই না দিয়ে বলে যে আহ সে বহু আমরা আমি তাকে এরকমই মনে করি ভালোই মনে করি তাকে অল্লাহু হাসি বিহু আর আল্লাহ তালা তার হিসাব নেবেন আল্লাহ হাসি বিহু আল্লাহ তার হিসাব নেবেন ওলাহ যা কিয় আহাদা আর আমি আল্লাহ তালার ব্যাপারে কাউকে সার্টিফিকেট দেব না দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা একটি বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আশা করব বিরতিতে আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং ইনশা আল্লাহ তালা বিরতির পরে এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযোগদান করুন জজাক মুল খের আসালামুক ও রহমতুল্লাহি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 ब्बन करेंान पथ सहज कर दें से ही मुस्लिम चतुर्थ खंड जिकर अधख्या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 ইমানীমদুল্লাহ বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক মন্ডলী বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি আমরা আলোচনা করছিলাম হাদিসুল বেলায়া কিভাবে আল্লাহ তালার ওয়ালি হওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করছিলাম আল্লা তালার ওয়ালি হওয়ার গুণাবলী এবং এই হাদিসুল বেলাইয়ার মধ্যে আল্লাহ তালা যে শুরু করেছেন যে ব্যক্তি আমার ওয়ালির সঙ্গে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এই বাক্য থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যদি কোন লোক আমাদের কাছে মনে হয় যে লোকটা দিনদার লোকটার আমল ভালো তিনি একজন সৎ এবং তিনি আল্লাহ তালার অনেক ইবাদত করেন এবং তিনি খুবই সব দিক থেকে আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন আমরা যদিও কাউকে সার্টিফিকেট দেব না কিন্তু আমরা ধারণা করতে পারি আশা করা যায় লোকটা ভালো এই জন্য আরব দাসে বলে কিছু কোন লোকের যদি ভালো গুণ বলতে হয় একেবারে ওয়ালি বানাই না দিয়ে বলে যে আসে বহু কাদা আলিকা আমরা বা আমি তাকে এরকমই মনে করি ভালোই মনে করি তাকে আল্লাহ হাসি বিহু আর আল্লাহ তালা তার হিসাব নেবেন আল্লাহ হাসি বিহু আল্লাহ তালা তার হিসাব নেবেন ওলাউ যা কি আল্লাহ আহাদা আর আমি আল্লাহ তালার ব্যাপারে কাউকে সার্টিফিকেট দেব না এইজন্য জন্য ওয়ালি হয়ে তিনি অবশ্যই আল্লাহ আলি যে স্বীকার করবে না তার উপরে একেবারে চড়াও হওয়া এগুলোর দরকার নাই আল্লাহ তালার কাছে আমরা ভালো ধারণা করতে পারি যাই হোক যাকে আপনি মনে করেন যে লোকটার আমল বোধহয় ভালো হয়তো বা তিনি নে আপনি তার ব্যাপারে দুশ্মনী করতে সাবধান খবরদার যারা দিনের আমলের মধ্যে আছে যারা দিন অনুযায়ী চলার চেষ্টা করে তাদের সঙ্গে দুশ্মনী করলে মনে রাখবেন আপনি আল্লাহ তালার সঙ্গে দুশ্মনী করছেন আল্লাহ তালা যদি আপনার সঙ্গে দুশ্মনী করেন শাস্তি দেওয়া শুরু করে দেন আপনি ঠেকাতে পারবেন না কাজেই দিনদার লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা তাদেরকে কষ্ট দেওয়া থেকে সকল মুসলমান সাবধান হওয়া দরকার এক নম্বর বিষয় শিখলাম দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তারা ওলি হওয়ার সর্বপ্রথম গুণ হচ্ছে ফরজ ইবাদতগুলোকে ঠিকমতো আঞ্জাম দিতে হবে কাজেই যে ব্যক্তি ফরজ নামাদের ইতেমাম করেন না শরীয়তের হারাম হালালকে খুব গুরুত্ব দিয়ে পালন করেন না রসুল্লাহ সাল্লা সুন্দর যার জীবনের মধ্যে আমলের মধ্যে কর্মসূচিতে নাই সেই ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার দাবি করার কোনো সুযোগ নেই এবং সেই ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন দেখারও কোনো কারণ নেই আফসোসের বিষয় মূর্খতা মূর্খতাবশতা আমাদের গ্রামেগঞ্জে ছোটকালে দেখেছি অনেক জায়গায় যারা বিভিন্ন রকমের তরিকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যাদের জীবনে শরীয়তের কোনো আমল নেই তাদেরকে জিন্দা মুর্দা অনেকেই লোকেরা ওয়ালির মর্যাদা দিয়ে নিয়ে রাখছে এবং তাদেরকে লোকেরা মনে করে যে ওয়ালিরা এমনকি এত বাড়াবাড়িও আসে যে ওয়ালিরা এই সমস্ত শরীয়তের আমল করা লাগে না তারা তার চেয়ে আরেক আরও ঊর্ধ্বে আছেন তারা মারফত নিয়ে ব্যস্ত আছেন এইগুলা শয়তনে ধোকা ছাড়া কিছু নয় প্রত্যেকটি হারাম থেকে দূরে থাকা ফরজ প্রত্যেকটি কবির গুণা থেকে দূরে থাকা ফরজ এগুলা থেকে দূরে যদি যে ব্যক্তি থাকে এটা প্রথম কাজ আল্লাহ তালার কাছে ওয়ালি হওয়ার জন্য দুই নম্বর কাজ হলো এই ফরজের পরে নেক আমলকে বাড়াতে হবে তার আমলের পরিমাণ বেড়ে যাবে তিনি সুনত পড়বেন তিনি তাহাজত পড়বেন তিনি আন বেশি করে তালাবাত করবেন তিনি আল্লাহ তালাকে বেশি করে ডাকবেন সকাল সন্ধ্যার জেকেরগুলোকে মিস করবেন না তিনি মানুষের উপকার করবেন তিনি গুণাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এভাবে করতে করতে যখন আমল বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে আল্লাহ তালার মহাব্বতের পাত্র হয়ে যায় মানুষ তখন আল্লাহ তালার সঙ্গে তার সাংঘাতিক একটা সম্পর্ক হয়ে যায় যে আল্লাহ তালা বলেন আমি তার চোখ হয়ে যাই দাঁদিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই দা দিয়ে সে শুনে তার অর্থ কী অর্থাৎ সে এমন কিছু দেখে না দেখতে চায় না যেটা আল্লাহ তালা অপছন্দ করেন সে ওইটাই শুধুমাত্র দেখে যেটা আল্লাহ তারা তার জন্য হালাল করেছেন পারমিশন আছে দেখার জন্য কাজেই তার অঙ্গ আল্লাহ আল্লাহতালা একদম সম্পূর্ণ আল্লাহ তালা কন্ট্রোলে এনে দিয়েছেন চোখের ব্যাপারে বালা হলো এবং কানের ব্যাপারও তাই তিনি কান দিয়ে গান বাজনা শুনতে তার ভালো লাগবে না আল্লাহ আল্লাহতারা সৃষ্টি দেখবেন যেটা দেখা আল্লাহ তালা হালাল করেছেন সেটা দেখবেন আল্লাহ আল্লাহতালা যে কাজে ব্যবহার করতে বলেছেন হাতকে সেই কাজে ব্যবহার করবে এই হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করবে না হাত দিয়ে কোনো হারাম জিনিসকে টাচ করবে না পা দিয়ে এমন কোনো জায়গায় যাবে না যেখানে গিয়ে গুণা করতে হবে গুনার মাহফিলে যোগ দেবে না গান বাজনা এই সমস্ত মাহফিলে যাবে না কারণ তার পাগুলো দিয়ে শুধুমাত্র মসজিদের দিকে যাওয়া তার দিন দিনদুনিয়ার জরুরি কাজগুলো করা যেদিকে যাওয়া আল্লাহ তালা হালাল করেছেন সেদিকেই যাবে তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহ তালার কন্ট্রোল চলে আসবে এইভাবে বেলায়াতার হাদিস আমাদেরকে অলি হওয়ার প্রথমে ফরজ বিষয় শেষ করার পরে শরীয়তকে মেনে মেনে এরপরে নফল এবাদত দিকে গিয়ে আল্লাহ তালার সঙ্গে এরকম সম্পর্ক করে তখন আমাদেরকে আল্লাহ তালা অলিকে এরকম যোগ্যতা দেবেন তার পক্ষে সম্ভব হয় মোজাহাদা করে অন্যায় জিনিস থেকে অন্যায় গুনার রাস্তা থেকে গুনার কাজ থেকে চোখ কান হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখা তার পক্ষে সম্ভব হয় আল্লাহতালা তাকে কন্ট্রোল দিয়ে দেন সে আল্লাহ তালার যেখানে বলবেন যেই কাজ করলে আল্লাহতালা খুশি হবেন সেই কাজ করবে যেই কাজ করলে আল্লাহতালা খুশি হবেন না ওই কাজ থেকে সে দূরে চলে আসবে এই পর্যায়ে যখন মানুষের আমল শুরু হয়ে যায় তখন সে আল্লাহ তালার একদম মহাব্বতের পাত্র হয়ে যায় আর সেটাই হল আল্লাহ তালার বলি হওয়া আল্লাহ তাকে করা শুরু করে দেন তিনি মোহাব্বত করলে মহাব্বতের লোকের কথা রাখতে হয় আপনি তাকে মহব্বত করেন তিনি আপনার কাছে কিছু আবদার করলে আপনি তাকে না বলতে পারেন না অলিল্লাহমা আলা আল্লাহ তালার জন্য এক্সাম্পল তো আরও সুন্দর দিতে হবে সৃষ্টির অ্যাক্সাম্পল আল্লাহর সঙ্গে মারামসই হয় না বান্দা যখন আল্লাহ তালার সঙ্গে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় তখন তা দোয়া তার আবদার তার কথাবার্তাকে আল্লাহ তালা কবুল করে। সে যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চেয়ে বসে আল্লাহতালা তাকে দিয়ে ফেলবেন আল্লাহ তালা তাকে দিয়ে ফেলবেন এই সে কোন কিছু আশ্রয় চাইলে আল্লাহ তালা আশ্রয় দিয়ে দেবেন এখন আমরা এই কাজগুলো করার জন্য নিজে চেষ্টা করা দরকার নিজে কিভাবে আমরা আল্লাহ তালা ওয়ালি হওয়ার কাজগুলো শুরু করে দেই আসেন ফরস থেকে শুরু করি আস্তে আস্তে সুনত নফরের দিকে যাই আমল বাড়িয়ে দেই তারপরে আমাদের অবশ্যই শুরু থেকেই হারাম হালালের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো করে আল্লাহ তালার কাছে আমরা কাছাকাছি আসার চেষ্টা করি জ্বালাইয়া তাকাররা বইলেই আল্লাহ তালার কাছে আমরা এগুতে থাকি হতাশ হই না আমাদের সমাজে অনেক লোক আছে বলবে ওরে বাবা এটা তো আমার দ্বারা হবে তবে না বরঞ্চ তার চেয়ে এমন কোন ওয়ালি যদি পাওয়া যায় যার দোয়া আল্লাহ তাল্লা কবুল করবেন তাকে গিয়ে ধরি এই একটা বদধারণা চলে আসে এটা উল্টা আল্লাহতালা কাউকে ধরতে বলেননি আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালা কাছে চাইতে বলেছে কাউকে আল্লাহ তালা দেওয়ার জন্য কোনো এজেন্সি দেননি এজন্য কোনো ওয়ালির কাছে এক নম্বরে জিন্দা কোনো ওয়ালি নিজে দাবি করা যেমন যায়জ না অন্য কেউ তাকে দাবি করাও যায়জ নেই আর যারা এইগুলো দাবি করে তাদের কাছে লোকেরা যায় দাবি করাটাই কারণ যে সে ওয়ালি হওয়ার উপযুক্ত নয় তার কাছে গিয়ে সময় নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করে আর এমনি বলে দেখো এত সহজ না এগুলো সবার দ্বারা হয় না আমি কি এত ভালো কাজের জন্য তৈরি হয়েছি নাকি আমার দ্বারা এটা হবে না কাজে আমি আমন কোন লোককে ধরতে হবে যার মাধ্যমে তিনি দোয়া করে আমাকে পার করে দিবেন দুনিয়ার বিপদও দূর হয়ে যাবে আখ রাতের বিপদ দূর হয়ে যাবে রসুল উল্লাহ সাল্লাম স্বয়ং ওনাকে কাছে পাওয়ার পরও সাহবাহ বিশ্বাস করেননি যে উনি কাউকে পার করে দিবেন নিজের আমল ছাড়া প্রত্যেকে নিজেকে ওয়ালি হওয়ার জন্য হাজির বলা হয়েছে ওয়ালিকে ধরার জন্য এই হাজির বলা হয়। রসুল্লা সাল্লি সাল্লাম নিজের চাচা আব্বাস রাজিয়াল আনুকে বললেন এই যে আব্বাস চাচা আপনি আমল করেন আপনি আমল না করলে আমি আপনাকে কিছুই করতে পারবো না আল্লাহর কাছে পার করে দিতে পারবো না ফাতেমা আমার মেয়ে তুমি আমল করো তুমি আমল না করে নবীর কন্যা হয়ে যদি শুধুমাত্র পার হওয়ার আশা কর তাহলে পার হতে পারবে না এই বক্তব্যগুলো সামনে রাখার পরেও যদি আমরা দেখি আমাদের মুসলিম সমাজে অনেকেই জিন্দা মুর্দা কাউকে ধরে রেখেছে আল্লাহর ওয়ালি মনে করে তার পিছনে জীবন ব্যয় করলো তার সেখানেই টাকা পয়সা নজরানা দিয়ে দুনিয়া এবং আখ্রাত পেতে চায় ওয়ালির হাদিস এই মেসেজ নিয়ে আমাদের কাছে আসে নাই প্রত্যেকটি ব্যক্তিকে তার নিজে ওয়ালি হওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালার আমলগুলো শুরু করে দেবে এবং এভাবেই তার দায়িত্ব পালনে সে এগিয়ে যাবে এবং তার দোয়া আল্লাহ তালা কবুল করবে এটা কনফিডেন্স থাকা উচিত অনেকেই মনে করে দেখেন একটু দোয়া করেন অমুকের জন্য বা কাউকে ডাকে ডেকে নিয়ে আসে বাড়িতে দোয়া করানোর জন্য ঠিক আছে কাউকে রিকোয়েস্ট করলেন একদম নিষেধাজ্ঞা দিচ্ছি না করা যাবে না কিন্তু নিজে দোয়া করার বিষয়টাকে কেন গুরুত্বহীন মনে করছেন এটা হলো সবচেয়ে বড় দোয়া তো এ আল্লাহ আল্লাহতালা বলেছেন ও দো ও নিয়ে আসতো যে আমার কাছে দোয়া করো আমিও কবুল করি আপনি নিজে আল্লাহ তালার কাছে এই হাদিসে ওয়ালির হাদিসে শুনলেন যে কথাটা আপনি নিজে দোয়া করা শুরু করে দেন আপনি যদি মনে করেন আমি তো গুণাগার কেমনে দোয়া করু আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন আপনার যে এই ফিলিং এসেছে আপনি গুণাগার এই ফিলিংটা তো ভালো এটাকে পজিটিভ কাজে লাগান নেগেটিভ দিকে নিয়ে না পজিটিভ হল যে আপনি যে অনুভব করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন এই ফিলিংটা নামি হলো তাওবা আপনি একটু কাঁদেন আল্লাহ তালার কাছে আর আমাকে সংশোধন করে ফেলেন করে আপনি আল্লাহ তালার কাছে চলে আসেন আপনার শুরু হয়ে গেল ভালো যাত্রা শুরু হয়ে গেল আল্লাহ তালা খুবই পছন্দ করবেন যে এই ব্যক্তি অনুভব করলো যে আল্লাহ আমার আমল তো খুবই খারাপ রব্বনা ফুসানা ইল্লাম তাপালিম আদম আলা সাল্লাম তো এই দয়াই করেছিল যে আমি আল্লাহ আমার অনেক গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি নফসের উপরে দুলুম করেছে এই যদি অনুভূতি কারো থাকে আর তিনি আল্লাহ তালার কাছে এগিয়ে আসেন তিনি দোয়া শুরু করে দেন তিনি আমল শুরু করে দেন তার ইমানকে মজবুত করার চেষ্টা করেন ফরজ এবাদত আদায় করা শুরু করে দেন হারাম গুনা থেকে দূরে সরে আসেন তিনি ওয়ালি হওয়ার রাস্তায় উঠলেন রাস্তায় উঠে গেছেন আপনি এখন শেষ মঞ্জিলে গিয়ে কদূর যেতে পারবেন এটার জন্য এখন চেষ্টা তদ্বর চালাতে থাকেন চালাতে থাকেন এইটাই হল এই হাদিসের বক্তব্য তাহলে আমরা আসি যে আমাদের করণীয় কি ওয়ালি সম্পর্কে এই ভুল ধারণায় আমরা থাকব নাকি আমরা নিজেরা ওয়ালি হওয়ার চেষ্টা করব তাই কোনো মানুষের কাছে গিয়ে ওয়ালির কাছে গিয়ে হাত পাতার চিন্তা বাদ দিয়ে এবং কাউকে ওয়ালির টাইটেল উপাধি দিয়ে এবং কেউ এটার দাবি করে এই ওয়ালির যে চর্চা করা হচ্ছে এই চর্চাটা ঠিক নয় এই চর্চা মতোই ঠিক নয় আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকে চেঞ্জ করতে হবে যে পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কে আল্লাহ তাল্লাহার ওয়ালি হয়ে গেছে আল্লাহ তালা ছাড়া সেটা কেউ জানেন আল্লাহ তালা কাউকে বলেন নাই নিজে এত সতর্ক থাকে আবু বকার সিদ্দিকরা দেয় আল্লাহ আনহু একটুকরা ঘাসকে হাতে নিয়ে বলতেন এই ঘাস তোমার কপাল কত ভালো তোমাকে হয়তো ছাগলে খেয়ে ফেলে সবুজ থাকা অবস্থা আর গেলে তোমাকে লোকেরা জ্বালানি হিসাবে ব্যবহার করে তোমার কোনো হিসাব নিকার দেওয়া লাগবে না আল্লাহ আল্লাহতালার সর্বপ্রধান ওয়ালি সর্বশ্রেষ্ঠ ওয়ালি উম্মতের মধ্যে অন্তত বহু হাদিসে ইঙ্গিত রয়েছে উম্মত একমত যে এই উমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তিনি আল্লাহ তালি হর উপযুক্ত তো তিনি যদি এইরকম মনে করেন নিজের ব্যাপারে আমরা কে নিজের ব্যাপারে মনে করতে পারি বা কারো ব্যাপারে সার্টিফিকেট দিতে পারি মোটেই ঠিক নয় আসুন আমরা প্রত্যেকেই এই চেষ্টা তদ্বির করতে থাকি আল্লাহ তালার সান্নিধ্য অর্জনে এগিয়ে আসি আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আদম পাপ তাকে জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় शुभ परिणती आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But a meaning should be to spend the message of the last month. To implement the convincing Islamic come educational formula to excel in your career. dekun career guidance. Prathiravivaar Rajshadha Shattai, Apuna Shamprachar, Shokal Shadhaenotai, Bangladeshe, Beast TV Banglaai.